বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته احمد الله حمد الشاكرين واسل واسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه اجمعين و بعد دوری ربن کسر وغنیتو وشانکوك اما در دوشوك بھائیو بنیرا جارا اما در ای اي قرآن ایو جنر شرک ہوئیچن আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনের আয়োজনে আমাদের জীবনকে পরিবর্তন করে দিবেন ইনশাল আমাদের জীবন সুন্দর হবে আমাদের আজকে গতকালের চেয়ে ভালো হবে এবং আগামীকাল চেয়ে ভালো হবে ইনশা আল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলছে সম্মানিত ভাই বোনেরা আমরা আলোচনা করছি সুরাত হজাব থেকে এবং সুরাত হজাবের নয় নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে এখানে মোমিনদের উপরে বিপদ এবং মুসিবত যখন এসে যায় তখন কিভাবে আল্লাহ সাহায্য করেন এই সাহায্যের বর্ণনা আল্লাহ তালা দিচ্ছেন এই আয়াতগুলোর মধ্যে আসুন রব্বল আলামিনের কথা দিয়ে শুরু করি সমিল্লা রহমান রাহু হল দিন মনদ করোনিয় নই কম ইদ কুম জনুদ ফসল নাহা ফরসল না مريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ ذاغت الأبصار وبلغت القلوب الحناجر এর সাদ হচ্ছে হে ওই সব লোকেরা তোমরা যারা ইমান এনেছো আল্লাহর ওই নিয়ামতকে স্মরণ করো যা তিনি তোমাদের উপরে দিয়েছেন তোমাদেরকে যখন বাহিনী আক্রমণ করলো আর আমি আল্লাহ তাদের উপরে প্রচন্ড বাতাস পাঠালাম আর এমন সৈন্য পাঠালাম যাদেরকে তোমরা দেখতে পাও নাই আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কাজকে অবলকণ করেন দেখে থাকেন যখন তারা আসছিল তোমাদের উপরের দিক থেকে আর নিচের দিক থেকে চারদিক থেকে আর তোমাদের চোখগুলো সানা বড়া হয়ে যাচ্ছিল তোমরা জানো না कत तार संख्य की गला जा बेपन जन विभिन्न धारणा कर परीक्षा हो ग খুব বিপদের অবস্থা সমানিত ভাই বোনেরা আল্লাহ নবীর জীবন এবং কোন মানুষের জীবনই এরকমই হয় সাধারণত সুখের দিন চির দিন হয় না মানুষের জীবনে যেমন আছে জীবনে দুঃখ আছে যেমন আছে সেরকম দিনের সংখ্যাই বেশি সুখের দিন আরামের দিনের সংখ্যা তো কম আল্লাহ নবীর সারা জীবনটাই মনে হয় কষ্টে কষ্টেই গেল আর এর মধ্যে দিয়ে রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের পর আল্লাহ শুক্রিয়া আদায় করলেন কারণ এই পৃথিবীতে আল্লাহ বলেন মানুষকে পৃথিবীতে তো আমি কষ্ট করার জন্যই আমি সৃষ্টি করেছি নবীর জীবনে কষ্ট আসলো নবীর জীবনে পরীক্ষা আসলো নবীর জীবনে বিপদ আর মুসিবত এলো না। অন্ধকারের অমানিসায় সব একেবারে অন্ধকার হয়ে গেল আমাবস্যা অবস্থা হয়ে গেল মনে হলো যে আমাবস্যার অমানিসা এই কালমে কি আর কোনদিন কেটে যাবে কিন্তু না সকালটা কি খুব নিকটে নয় সকাল অবশ্যই নিকটে রাধ যত গভীর হয় সকাল তত কাছে আসে সুফহান আর এরকম বিপদ আল্লাহ নবীর সহযোগিতা পেয়েছেন যে প্রোটেকশন পেয়েছেন তাদের যে হেল্প পেয়েছেন তারা যে আল্লাহর নবীর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন এই যে স্ত্রীদের চেয়েও যে আল্লাহ নবীকে এটা অন্য কোন নবী অন্য কোন রসুল ইহুদিরা ছিল ইহুদিরা সবসময় ষড়যন্ত্র করেছে ইহুদিদের সঙ্গে আল্লাহর নবীর চুক্তি হয়েছিল সেই চুক্তিকে কে তারা ভঙ্গ করেছে আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে ইহুদিরা জানতো আল্লাহর নবী হক কিন্তু ইহুদিদের বংশে জন্ম হয় শেষ নবীর আগমন ঘটবে এমন এরিয়াতে যেখানে খেজুরের বাগান দিয়ে ভরা তারা আরব ভূমিতে আসবে তাও জানতো চিন্তা ভাবনা করে তারা দেখলো যে আমরা এক কাজ করি তাহলে নবী যখন খেজুর বাগান বাগানওয়ালা জায়গাতে আসবে মদিনার থেকে আমরা দখল করে জায়গাটাকে আমরা দখল করে নেই না এবং দুই আমরা দখল করে নিতে পারি তাহলে আর আমাদের থেকে ভালো ফ্যামিলি আর কে আছে কিন্তু ইহুদের একটা ভুল করে ভুলটা কোন জায়গায় যে নবী মদিনায় আসবেন ঠিকই খেজুর বাগানওয়ালা এরিয়াতে আসবেন কিন্তু তিনি হিজরত করে আসবেন জন্ম তার এখানে হবে না এটা তারা জানতো না এইটা না জানার কারণে শেষ পর্যন্ত তারা বললো যখন আমাদের বংশে নবী হয়েছে না তখন এই নবীকে আমরা মানি না কিন্তু তারা সবাই সাইন করেছে একমত হয়েছে বনির নাজির বনি করাইজা তারা সবাই সাইন করেছে বনুকা তিনটা ফেমাস গোত্র ছিল তারা সবাই সাইন করেছে এবং একমত হয়েছে নবীর বিরুদ্ধে তারা কখনো ষড়যন্ত্র করবে না কিন্তু তারা তাদের কথা রাখে নাই এই পৃথিবীতে এখনো যেমন রাখে নাইটলি শেষে কি হলো কি হলো সেই পর্যালোচনাই তো আজকে এখানে আল্লাহ নবী কে আল্লাহ সুফান বদরে বিজয় দান করলেন এই বদরের বিজয় কা আর ইহুদার কারণ কাফের মুশ্রিকদেরও সত্তর জন মারা গেছে আল্লাহর নবীর পক্ষের সত্তর জন শহীদ হয়েছে সমানে পালিয়ে যেতে হয়েছে তাদেরকে মুসলমানরা পিছু ধাওয়া করেছে চেস আপ করেছে তাহলে দে নেভার বিন এবল টু উইন ইন দা ব্যাটল অফ উহুদ তাহলে এখন কি করতে হবে এখন তারা সবাই মিলে দেখলো বিশেষ করে মক্কা আর যারা কুরাইশ তারা মনে করলো আমরা যদি মদিনাকে ডিফীট করতে চাই তাহলে একা একা আর যাওয়া যাবে না আমরা যেমন মদিনার ভিতর ইহুদি যারা আছে সাথে সাথে মদিনার ইহুদি যারা ছিল তারা অনেকেই যেমন সাল্লাম তারা সবাই গিয়ে বললো তারপরে যত গ্রুপ আছে যত দল আছে সবাইকে তারা একত্রিত হয়ে একটা ইউনাইটেড একটা অভিযান তারা চালালো যে এটা হলো সর্বদলীয় জোট সর্বদলীয় জোট একত্রিত হয়ে মদিনার উপরে আক্রমণ করা হবে এরপর মধ্যে আরো কত ঘটনা ঘটেছে মদিনার ঘরে ঘরে কান্নার রোল এত ছোট্ট মুসলিম কমিউনিটি আগের মদিনা তো বর্তমানে মসজিদে নবীর এক্সটেনশন যা হয়েছে এটাই তো বলতে গেলে আগের জামানার পুরো মদিনা শহীদ হয়েছে ঘরে ঘরে কান্নার রল চোখের পানি মুশার আগেই আবার আরাক বিপদে বিপদ হাজির বিপদের পর বিপদ মনে হয় যেন তসবির দানা ছিড়ে গেলে যেমন একের পরে এক এটা পড়তে থাকে গোত্রসহ আরো যারা আছে মদিনাতে যারা ইহুদি আছে সবাই মিলে ইউনাইটেডা সবাই একত্রিত হয়ে মদিনাকে শেষ করে দেয়া হবে তাদের রক্ষা হয়েছিল বদরে রক্ষা হয়ে গেছে না হবে না এই চ্যালেঞ্জ বুকে নিয়ে তারা একের পরে এক এসে তারা হাজির হয়ে গেল মদিনাতে মদিনাকে শেষ করতে হবে কিন্তু কথা হলো রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি রেখে দেন কেউ মারতে পারে না আর আল্লা বাহিনী হলো সারা দুনিয়া জোড়া আমাদের এর মধ্যে সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার বিরতির পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে मर मुज প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহর এবং প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন सकाल आठटेमर मणिमुख अबू हुरु रसुल्लाहूअसल्लमिकर आलम तीन टी कथा बोल मिथ्या अंगीकार कर ले भंगानत राखले ख्यात कर सही बुखार ही प्रथम खंड इमान अध्यायुद चौबीस हदिस नम्बर 33। কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হল হাদিস আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাকর মোহাম্মদা জাহাঙ্গীর উপস্থাপনা হচ্ছে মাত্র দুটি সর্বদায় कैम छह सलम कथा क्ज हादिसर इतिबृत्ति विश्वमयर क्रम विकास परवर्ती अनुष्ठान पिसा আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু वेलकम ব্যাক আফটার পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কুরআন কেন্দ্রিক আয়োজনে আলোচনায় আলোচনা চলছিল নবী সাল্লাল্লাহু আলাইহি চার দিকের বিপদ এবং সব গ্রুপ একত্রিত হয়ে ইউনাইটেড ফোর্স একত্রিত হয়ে মদিনার উপর অ্যাটাকের যে পরিকল্পনা নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া কিভাবে তাদেরকে প্রোটেক্ট করলেন সেই সম্পর্কে আমাদের আলোচনা মদিনার ইহুদের সোজা কথা ওই সময় এখনই তো দশ হাজার কত বেশি ওই সময়ে দশ হাজার সৈন্য মানে কত বড় অভিযান তাহলে সিগ এখন তারা এসে যাবে এখন তারা এসে গেছে সঙ্গে কনসালটেশন করতেন সোরাতে বসতেন আলোচনা করতেন সুরা ভিত্তিক পরামর্শ ভিত্তিক কাজ আল্লাহ নবী করতেন সবাইকে ডেকে নিয়ে বসলেন যে বিপদ তো অনেক বড় তারা সবাই মিলে আসছে হাউশাল উঠাক আমরা কিভাবে আমাদের মানুষ ইরান দেশের মানুষ তার কাছে হঠাৎ করে সুন্দর একটা আইডিয়া পাওয়া গেল বুদ্ধি একটা পাওয়া গেল একটা সুন্দর পরামর্শ পাওয়া গেল। তিনি বলেন ইয়ারসুল্লাহ সৈন্য সংখ্যা যখন বেশি হয় এবং তাদেরকে যদি ঠেকানোর মতন আমাদের কৌশল তিনি বললেন ইয়ারসুল্লাহ মদিনা তো তিন দিক দিয়েই তো পাহাড় পর্বত দিয়ে ঘেরা শুধু একদিক দিয়ে আসা যায় মদিনার অহুধ এবং কেবল আতায়নের সাইড দিয়ে মদিনায় ঢোকা যায় আমরা এক কাজ করি আমরা এখানে খন্দ খনন করে ফেলি যাতে করে এমন হবে যে তারা হঠাৎ করে তারা এখানে হয়তো পানিও থাকবে না কিন্তু তারা তাদের ঘোড়া নিয়ে উঠ নিয়ে এটাকে তারা জাম্প করে লাভ দিয়ে এটাকে পার হয়ে আসতে পারবে না আর যদি তারা এখানে এই ফরিখার মধ্যে পড়ে যায় খন্দকের মধ্যে পড়ে যায় তখন আমরা তাদের উপরে আক্রমণ করতে পারবো এবং তাদেরকে পরবাহ সাল্লাম এক একজন সাহাবিকে তিনি জায়গা ভাগ করে দিলেন দশ গজ দশ গজ করে যে দশ মিটার দশ মিটার করে এক একজনের খনন করতে হবে তার মধ্যে অনেক শক্ত জায়গা আছে শক্ত সেখানে পাথর আছে এরপরে তো পাথুরে মাটি আছে এবং শক্ত জায়গায় এটা সহজ কাজ নয় এবং রসুল নিজে তিনি পরীক্ষা খনন করার কাজে অংশ গ্রহণ করলেন হঠাৎ করে দেখা গেল এমন বিশাল এক পাথরের খন্ড এসে পড়েছে যে এটাকে আর ভাঙ্গা সম্ভব হয় না এটাকে ব্রেক করা সম্ভব হয় না নবী সাল্ল আলিহিসাল্লামকে দেখালো ইয়া রসুল আমরা অপরগ হয়ে গেছি আপনি আসুন আল্লাহ নবী আসলেন আর তিনি হাতে তিনি আঘাত করলেন আঘাতে সাথে সাথে আমাকে শ্যাম দেশের কুসুর ও শাম শামের প্রাসাদ গুলো আল্লাহআ দেখিয়েছেন আর আমার উম্মত এই দেশ একদিন বিজয় করবে আবার আল্লাহ নবী আঘাত করলেন এবং দ্বিতীয় করবে। তখন কাফের মশ্রিকা মুনাফিকরা বললেন হ্যাঁ নিজের পায়ের নিচে মাটি নিজে বাঁচার জন্য এখন গর্ত খোল আর আশা করো যে সাম দেশ তুমি বিজয় করে ফেলবে আর পারস্য দেশ তুমি বিজয় করে ফেলবে এটা আশায় দুরাশা এটা গুড়ে বালি কিন্তু দেখেন আল্লাহ আল্লাহ পারস্য দেশ বলি শাম দেশ বলি ইরান তুরান বলি সারা পৃথিবীর অর্ধেককে সাল্লামের উমতের হাতে এনে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কেবির এত কষ্ট করেছেন আল্লাহর নবী এবং রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সাহাবিরা এত কষ্ট করেছেন আপনারা শুনেছেন আল্লাহ নবী খুদার কারণে পেটে পাথর বাঁধতে হয়েছে এই ঘটনা ঘটেছে খন্দ খনন করার সময় যদি না আসতো তাহলে তো মামিনরা আশাহত হয়ে যেত তারা হোপলেস হয়ে যেত সামনে আগানো সম্ভব হতো না আল্লাহ এক বিশাল মরজেজা দেখিয়েছেন যাবের আল্লাহন কথা আমরা সবাই জানি জাবের কথা বিভিন্ন পেটে পাথর বেঁধেছেন এবং তিনি তো না খেয়ে আছেন আল্লাহ নবী আমি কানে কানে গিয়ে দাওয়াত যেন শুধু আবু বকর অমর ওসমান আলী তিন চারজনকে নিয়ে আসেন কারণ ছোট একটা যদি আপনার বকরির বাচ্চা হয় সামান্য কিছু রুটি বানাইছে আপনার দাওয়াত আপনি দুই তিনজন কে নিয়ে আসবেন মাত্র আল্লাহ একবার সাথে সাথে আমার সঙ্গী সাথীরা স্ত্রী সর্বনাশ হয়ে গেছে যে কি হয়েছে আমি তো মাত্র আল্লাহ নবী এবং আর দুই তিনজন মেহমান আসবেন সেই আন্দাজ করে সেই নিয়াত করে আমি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আল্লাহ নবী তো সবাইকে দাওয়াত দিয়েছেন খাবার রেডি হয়েছে মাত্র চার পাঁচ জনের খাবার এখন কয়েকশো মানুষ আল্লাহ রসুলের ঘোষণা শুনে সবাই তো খোদার্থ সবাই হাঙ্গি সবাই লাইন ধরে জাবের বাড়ির দিকে যাওয়া শুরু করেছে যাবের বললেন ইয়ার রসুল আল্লাহ আমি তো শর্মিন্দা হয়ে যাবো আল্লাহ রসুলের কাছে যেই পাত্রে গোস্ত রান্না করা হয়েছে এটা আনা হলো রুটি যা তৈরি করা হয়েছে এটা আনা হলো এবং আনার পরে আল্লাহ নবী বলেন একটা কাপড় দিয়ে ঢেকে দাও গোস্ত যেটা রান্না করা হয়েছে গোস্ত এটাকে হলো যত শত শত মানুষ ওই দিন খন্দ খনন করার কাজে গ্রহণ করেছিল তারা প্রত্যেকেই এসেছে আল্লাহ রসুলের হাত থেকে রুটি নিয়েছে গোস্ত নিয়েছে গোস্ত নিয়েছে রুটি নিয়েছে সবাইকে যখন দেওয়া হয়ে গেল এখন গোস্ত শেষ হয় নাই রাখলেন। এরপরে আল্লাহ রসুল নিজে খাইলেন সবাই পেট পুরে সবাই প্রারলি খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পরে এরপরে রসুল সাল্লাহ আলহিউাল্লাম কাপড় কে উঁচু করলেন জাভের দেখতে পেলেন যেই পরিমাণ রুটি এবং গোস্ত দিয়ে আল্লাহ নবী শুরু করেছিলেন ওই পরিমাণ রুটি এবং গোস্ত এখনো এই পাত্রের মধ্যে রয়ে গিয়েছে সুফহার রসুলের কারামত আল্লাহর রসুলের বরকত সুবহান এরকম একটা সুসংবাদের কারণে সবার মনোবল চাঙ্গা হলো যে আল্লাহর রসুল যখন নেতৃত্বে আছেন আল্লাহর নবী যখন আমাদের লিডার ইনশাহ আল্লাহ এই খন্দকের যুদ্ধে আমরা পরিকল্পনা চলছে আমরা এই আলোচনাকে ইনশা আল্লাহ শেষ করব। আজকে আমরা আলোচনার মধ্যে যা দেখলাম যে আল্লাহ যদি সাহায্য করেন তাদেরকে কেউ পরাজিত করতে পারে না আর আল্লাহ সাহায্য আসার জন্য আমাদের যেটা থাকতে হবে তাহলে আমরা আহজাবের যুদ্ধের মতো সাহায্য এখনো আসবে ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভি আপনারা দেখছেন পিএস টিভি বাংলা Saturdays provide in